<تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <شف> الحمد لله عليه. ونعلم بالله من شر أنفسنا ومن سيئات عمالنا إن يهده لهم فلا مطل له من يظهر فلا هادية وأشهد أن لا لا أهد إلا الله وحده لا شريك له وأشهد أن نصلي على محمد و سننا وحبيبنا ومولانا الحمد عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على الرجيم. بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويبتون الزكاة ويحطبون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمون الله إن الله عزيز حكيم آمنت بالله صدق الله العليم হাজরত রসুল্ল করিম সাল্লা আলী ও সাল্লামের সিরাত তার আহ্বাব তার চরিত্র এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ এটা এক বড় কথা যে সবচেয়ে প্রিয় বান্দার জীবনী আলোচনা করার তৌফিক এবং আলোচনা শোনার তৌফিক আমাদের আছে আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য তাদের যারা আমার রসুলকে চিনতে পারেনি আমার রসুল শুধু মুসলমানদের রসুল না আমরা আগেও বারবার বলিছি আমার রসুল সমস্ত জাহানের রসুল সমস্ত মাহুলকের রসুল শুধু মানুষ না সমস্ত জীব জন্তুর জন্যেও আমার রসুল রহমতের রসুল রহমত আল আমিন বলেছেন রকুল আল আমিন সমস্ত জগৎবাসীর জন্যে তিনি রহমাত এখানে মুসলমান না কিন্তু তিনি যাদের জন্য রহমত তারাই চিন্ন না তাকে বারবার আমরা দেখি হাবিব সাল আলিহাস্লামের উপর আঘাত আসে আক্রমণ আসে তাকে নিয়ে নানা রকমের সাথে সাথে মুসলমানদের মধ্যে আমরা দেখতেছি আল্লাহ হদায়তীবেন আমরা আতঙ্কিত ধৃত সন্ত্রস্ত হাবিবের এই বেস্যুতির কারণে না পুরা জনপদকে ধ্বংস করে দেয় আমরা আতঙ্কিত মবুর আলমিনের কাছে ক্ষমা চাই না হেফাজত করেন আপনার হাবিব সাল সারা দুনিয়া ইয়ুদিন আসারা মুশ্রিকরা আজকে এক হয়ে গেছে এক বিরুদ্ধে কথা বললে কারো ইজ্জতে লাগলে কার সম্মানে লাগলে অধিকার নষ্ট হয় কিন্তু সেই সমস্ত জামর আহওয়ানদেরকে যখন কেউ হত্যা করে আমরা সেটা স্থাপন করতেছি না তারপর তাদেরকে যখন হত্যা করা তখন দুনিয়ার সব কিন্তু এক হয়ে দাঁড়ায় যায় বহু দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হয়ে যায় যে ইজরায়েল ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম নিষ্প শিশুদের রক্তে যে ইসরায়েলদের হাত রঞ্জিত তাদের নেতা ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনিও হাজির হয়ে গেছেন মানবতার ডাকে আসলে কারণ তারা তো মানুষ যে সমস্ত কার্টুন নিহত হয়েছে তারা মানুষ ছিল আর আমার ফিলিস্তিনের ওই ছোট্ট শিশু ইস্পাক তারা মানুষ না কাজেই তারা নিহত হলে তাদেরকে কেউ হত্যা করলে তার নিন্দা আসবে না এটা তাদের অধিকার এটা ইসরায়েলিদের অধিকার তাদের অস্তিত্ব রক্ষার অধিকার এটা মুসলমানদের অধিকার বলতে ইসলামের নদীকে চিনে নেয় মুসলমানের আফলাদ মু নামধারী মুসলমান নিশ্চয় বুঝতে পারছেন এই নামদারী মুসলমানদের আফলাদ দেখেই যদি কেউ চিন্তা করে যে এটাই ইসলাম এটাই ইসলামের রসুল প্রচার করেছেন তাহলে আমাদের কিচ্ছু করার নেই ইসলামকে জানুন রসুল সম্পর্কে জানুন তিনি কেমন ছিলেন তার আহমতের রসুল ছিলেন আপনি নির্যাতন করেছেন তাদের ময়দানে নির্যাতিত হয়েছেন রসুল ইচ্ছা করলেই তিনি আল্লাহর কাছে নালিশ করতে পারতেন করেননি ফ্রেস্তারা ইসে তার কাছে হুকুম চেয়েছে আপনি বলেন দুই পাশের পাহাড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে হকের রসুল করেন রসুল চেয়েছেন আপনি জাহান নামের আজাদ থেকে বেঁচে মুক্তি পেয়ে যান আমার রসুল সারা তেইশটি বছর রকুলা আল কাছে হেদায়তের দোয়া করে করে কেঁদেছেন সেই রসুলকে নিয়ে বিদ্রুপ করতে একটু লজ্জা লাগে না একটু দিলে লাগে না আফসোস তাদের জন্য যারা মূর্তি পূজা করে তাদের ওই সমস্ত গালাগালি করো না কেন এই জন্য করো না যে তারা কিন্তু তার পাল্টা হিসাবে তোমার রবকে গালি দিবে নিজের সম্পর্কের দেওয়ার অভিশ্বাস কিন্তু যখনই আবুলকে অবিশ্বাস দিয়েছে তুমি তোমা হয় এই জন্য আমাদেরকে ডেকেছ এই কথা বলে কারণ অনেক মুশ্রিকরা তো আল্লাহ তার কার্টুন বানায় অনেক মশরিকরা তো আল্লাহর মূর্তি বানায় তার পূজা করতেছে আপনারা তার সম্পর্কে কেন বলেন না ও ভাই যে সমস্ত মশরিকরা মূর্তি বানায় তার পূজা করতেছে আল্লাহ বুঝাই তারা করতেছে তারা ভুল করতেছে তারা শিড়ি করতেছে সেটা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহর ইজ্জে আঘাত করার জন্য এই কাজটা করতেছে না কিন্তু যারা রসুরের কার্টুন বানাইতেছে রসুলকে সন্ত্রাসী না এই জায়গায় আমাদের আপত্তিটা আমরা আবারও বলি আল্লাহ করে এগুলোকে কেন্দ্র করে যেন কোন রকমের আহ সৃষ্টি না হয় এটাও আমাদের আবেদন থাকবে নিবেদন থাকবে সেই চ্যালেঞ্জ রবুল আলী নিয়েছেন আমার রসুলকে খাটো করার ছোট করার কোন সুযোগটাই রবুল আলী বলেছেন রসুল আপনার সম্মানকে আমি উঁচু করেছি করেছি তাকে করার ছোট করা সারা দুনিয়ার মানুষ যদি সাথে হয়েও আমার রসুলের ইজ্জত কমাতে চায় কমাতে পারবে না যেহেতু রক নিজের দায়িত্ব নিয়েছেন সেই সম্মানকে বৃদ্ধি করা আলহামদুলিল্লাহ আমরা আমাদের রসুলকে আপনার রহমত নাজির করতে থাকে না আমরা সেই দোয়া করতে থাকবো আপনার জন্য তারা একটা করুক আমাদের আমলার একটা তারা রসুলকে ঘাটে করা আশা থাকে গত জমায় আমরা বলেছি এই বিশ্বাস রাখা সমস্ত তারা কোনো অপরাধ করেন নাই করতে পারেন না বলে আল ওইরকম ভাবে তাদেরকে সৃষ্টি করেছেন মানবীয় গুনে কোন সময় কোন অপরাধ থেকে মন গেলে আলম তাদেরকে তার কাছে শেয়ার করেছেন পৌঁছায় এটাই হচ্ছে রসুল করিম সাল্লামের সুন্নতের আলামিন দুনিয়ার এক বড় কাফেলার মাধ্যমে দাওয়াতের যে কাজ চলছে গত সপ্তাহে প্রথম ধাপ আমরা দেখেছি ইস্তিমার ময়দানে আজকে দ্বিতীয় ধাপ চলছে আমরা যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্যে যেন তারা সফল হয় সমস্ত এটা দুই ধরনের অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার বিষয় আজকে এই দাওয়াতের নিয়ে নানা রকমের আপত্তিজনক কথাবার্তা চলছে এগুলো আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার ব্যক্তিগত কারো কোনো সমস্যার কারণে অথবা কোনো ব্যক্তির সমস্যার কারণে তফিক দেন তারা কিন্তু আওয়াতের কিছু উসুল আমাদের জানা দরকার যে আয়াত কেরিমা তিলাবাত করেছি সেখানে রবির আলমিন বলেছেন মমিন তোমরা একে অপরের অংশ একজন আরেকজনকে হুকুম করবে অন্যায় থেকে তাদেরকে বারণ করবে এটা প্রত্যেক মমিনের জন্য দায়িত্ব এটা অন্যায় দেখলে রুখবে ন্যায়ের জন্যে ডাকবে এটা প্রত্যেকটা মমিনের দায়িত্ব কিন্তু এই দায়িত্ব এটা ফরজ দায়িত্ব বলতে আমরা বুঝি ফরজ এই ফরজ দুই রকমের এক হচ্ছে ফরজে আইন আরেক হচ্ছে ফরজে কিফায়া ফরজে আইন ফরজে কিফায়া ফর্জে আইন মানে প্রত্যেকের জন্য এটা করা জরুরি আর ফরজে কেফায় মানে সমাজের কেউ একজন করলে বাকি সমাজের পক্ষে সেটা আদায় হয়ে যেমন জানাজার আর নামাজ ফরজে কেফায় এই জানাজা যদি সমাজের কেউ করে ফেলে জানাজার নামাজ যদি সমাজের কেউ আদায় করে ফেলে পুরা মহল্লার পক্ষে থেকে সেটা আদায় হয়ে যায় এটা হচ্ছে ফর্জে কেফা কিন্তু জোহরের নামাজ গুটি কয়েকজন আদায় করলে পুরা সমাজের পক্ষে সেটা আদায় হবে না কারণ এটা প্রত্যেকের জন্যে ফরজ দুই জায়গায় আমি দিব এক হচ্ছে হুকুম করার এক দাওয়াত আরেক হচ্ছে অন্যায় থেকে বিরত রাখার এক দাওয়াজ এই নেট কাজ এবং অন্যায় দুই রকমের ছু কিছু আছে তাকে বলে আমার জন্য ফরজে আইন কিন্তু কেউ ডাম পায়ে মসজিদে ঢুকলো না সুন্দর খেলাফ করলো কেউ চেয়ার টেবিলে বসে খাইলো সুন্নতের খেলাফ করলো কেউ আসন আসন दिये भोशे, लो, खिलाफ डा कौन फरज जो क्षेत्र तीन मानुष के दावत फरज है ठीक অন্যায় থেকে কাউকে নিয়ে আসা ভালো থেকে এটা ফর্জে আইন একজন সরাক খাইতেছে যেহেতু শ্রাপ খাওয়া হারা তাকে তার থেকে বিরতর থাকার জন্য দাওয়াত দেওয়া এটা ফর্জে আইন রকম কেউ যখন কোনো হারাম কাজ করতে থাকবে নিয়ম প্রত্যেকটা আমলের তো নিয়ম আছে দাওতের নিয়ম আছে আলিয়া অনেক বড় আইন তিনি বলেছেন কখনো কোনো ন্যাক কাজ ন্যাক কথা দাওয়াত এটা কখনো কার্যকর হবে না যদি তিনটা জিনিস সামনে না থাকে তিনটা বিষয় সামনে না থাকে তাহলে কোনো দাওয়াতই কার্যকর হবে এক নম্বর শর্ত হচ্ছে দাওয়াতের জন্য আমার নিয়ত সহি হওয়া আমি দা আওয়াত জিতেছি আরেকজনকে আমার নিয়ত হল দুনিয়ার মানুষ জানবে আমি একজন বড় দাহাই সাহানাল্লাহ হ্যাঁ আমি একজন বড় মোবাইল মানুষ আমাকে বলবে আরে বাবা ওই লুকটা সমাজে অনেক কাজ করতেছে মার্শাল অনেককে দাওয়াত দিতেছে দিকে না আমার দিলের মধ্যে যদি ওই কাজ ঘুরে তাহলে আমার এই আমল হারা আমি যে দাওয়াত দিতেছি ওই দাওয়াত তার দিল পর্যন্ত লাগবে না তার দিল পর্যন্ত পৌঁছবে না আমার নিহতের মধ্যে যদি গড়বড়ি থাকে তাহলে ওই দাওয়াত আমার জন্যে অ্যাভাজনা ওই দাওয়াত আমার জন্যে গজতের কারণ হোক এক নম্বর সত্য দাওয়াতের জন্য নিয়ে শুদ্ধ করা দুই নম্বর শব্দ হচ্ছে তরিকা পদ্ধতি দাওয়াতের তরিকাটা এটাও শুদ্ধ হওয়া দাওয়াত পদ্ধতি শুদ্ধ হওয়া পদ্ধতি শুদ্ধ হওয়া মানে আমরা অনেক দাওয়াত দেই দাওয়াতের এটা যে দাওয়াত দেওয়ার সময় আমি দেখবো কয়েকটা জিনিস দেখব একটু ক্লাসের মতো হচ্ছে একটু খেয়াল করে শুনতে হবে নয় আগ পিস হারা গেলে আমাদের এই উঁচুর মৌলিক কথা বোঝা বৃষ্টি হয়ে যায় দাওয়াত যখন দিব তখন আমি লক্ষ্য করব আমার জন্য এটা কখন জরুরি আইন এটা কিন্তু নামাজের মতো ফরজ এই জন্য আমাকে খুব খেয়াল করে শুনতে হবে যে আমার জিম্মদারি আমি আদায় করছি কিনা হাতের মতো ফরজ এটা ফরজে আইন যেটা দাওয়াত। দাওয়াত যখন দিব তখন আমি লক্ষ্য রাখবো আমি যাকে দাওয়াত দিব তখন যাকে দাওয়াত দিচ্ছি তিনি দাওয়াত কখন করবেন কিনা। অনেকে গুনা অবস্থায় আছেন সরব খাইতেছেন ওই আমাদের এখানে পাশের জায়গায় সরব বিক্রি করে ওই জায়গায় লাইড দাঁড়াই আছে এখন আপনি ওই জায়গায় যায় তাকে দাওয়াত দিলেন যদি আপনার আশঙ্কা আগে নিশ্চিত থাকে মোটামুটি আশঙ্কা না যে আমি ওই দাওয়াত দিয়ে আমি শুধু আমার জিম্মাদারি আদায় করতেছি কিন্তু যাকে তা করতে পারে। আমার দিন ও শর আমার রসুর কিনিয়া আমার কোরআন আমার হাদিস কিনিয়া আল্লাহকে নিয়ে সে কোনো বাজে মন্তব্য করার সম্ভাবনা থাকে তাহলে ওই ক্ষেত্রে তাকে তাওয়াত না দেওয়া কেন এই জন্যে না দেওয়া যে আমি যদি তাহমাত দে তাহলে হয়তো সে ওই গুনা থেকে হয়তো নিজেকে বিরত রাখবে হয়তো রাখবে না কিন্তু সে যে কাজটা করবে সেটা হচ্ছে দিন ও শরীয়তকে যখন সে কটুক্তি বা যে মন্তব্য করবে দিন ও শরীয়তকে নেয়া তখন কিন্তু তার ইমান চলে না সে একটা কবির এখন আপ কিন্তু তার ইমান চাইত না আজকে আমার ওই দাওতের কারণে তার ইমান তো চলে যেতেছে এক বড় বুজুগ ছিলেন বড় মুহাদ ছিলেন ইমাম আবু হানিফা রহমা মু সাদা হয়ে যায় চোখের পলক পরে যায় আলু সহ্য করতে পারে না তাকাইতে পারে না আলোর দিকে তাদেরকে বলা হয় আস ধরনের নন্দর মত ছিল ওই সাঁক ছিল ল্যাংরা যাকে আরবিতে বলা হয় আওয়াজ বড় অনেক বড় আরবি সাহিত্যের অনেক বড় মানুষ আরবি গ্রামারের অনেক বড় মানুষ আওয়াজ কি করতেছে সব লেখে উস্তাদ কি বলি কারণ এগুলো তার জীবনের জন্য পাথর হইতে পারে সেটা ওই আর ওই কাজটা করতেন সুলাইমানের সাথে সাথে খালি চলতেন দারুণ লাগছে ওস্তাদ অন্ধন আর সাগরেদ হচ্ছে ল্যাংরা তো সুলাইমান তার সাগরে আওয়াজকে বলতেছে আমি যখন বাজারে যাই তুমি আমার সাথে যাবানা কেন বলে মানুষ গুনাগার হয় আমাদেরকে বাজের কথা বলে মানুষ তো মালানা। গুনাগার তারা গুনা করবে আমরা সবর করব। আমাদেরকে আল্লাহ তাল্লা আজর দিবেন বিনিময় দিবেন শবরের সমস্যা কি আমরাও যাই তারা আমাদেরকে বলবে আমরা সবর করবো আমরা শবরের ধৈর্যের আমরা ওই নিরাপদ থাকি গান শুনলাম না তাও নিরাপদ থাকলো আমি গাড়ি শোনা থেকে নিরাপদ থাকলাম সেলো ভাই একজন ডায় যিনি ডাওয়ার যিনি দিবেন তার দিলের মধ্যে সবসময় ওই চেতনা থাকবে যে আমিও গুনার থেকে মুক্ত থাকবো আমার ভাইও যেন কোনো কারণে লিপ্ত না হয়ে যায় এই জন্য যখন তা আওয়াত দিব তখন খেয়াল করব। আমি তা আওয়াজ দেওয়ার কারণে আমার দৃঢ় আমার আমার আমার অ তার কোনো কটু কথার মুখোমুখি হয় কিনা তাইলে কিন্তু তার ইমান চলে যাবে আমি হয়তো তা দিয়া দিয়ে সবাই পাইতেছি কিন্তু আমার ভাই তো বেইমান হয়ে যেতে এটা করা যাবে না এই ক্ষেত্রে দাওয়াত দেওয়া যাবে না আচ্ছা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি আমার মনে হয় যেন আমার শরীর হবে না রাস্তায় একটা জন্য মানুষের বহু ভালো মানুষ আছে সে দাওয়াত পারে করতে কিন্তু না পরিবেশের কারণে এই ক্ষেত্রে দাওয়াতের উসুল হচ্ছে তাকে দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া হতে পারে আমার দাওয়াতের কারণে সে গুণা ছেড়ে ভারত থেকে চলে আসবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি আমার মনে হয় যে সে দাওয়াত কবুল করবে না কিন্তু দিন ও শরীয়তকে গালি দিবে না বাকি আমাকে সে কষ্ট দিতে পারে দিন ও শরীয়তকে গালি দিবে না এরকম লোক না সে কিন্তু দাওয়াত দিতে গেলে আমাকে কষ্ট দিতে পারে যে যা হবাও তুমি এই দিতে সিনেমা গেছে না দাওয়াত এখন সিনেমা হলে দাল আপনাকে ঘাট ধরে কিন্তু দিন ও শরীয়ত বাজা মন্তব্য করে করবে না সে নিজের নামাজ रक्तारोहबाक रक्तम रक्तर জাহের নিরাপত্তার জন্যে এই নিরাপত্তার জন্যে একজন ভাইকে আগুন থেকে বাঁচাব না এটা হতে পারো না আমি তাকে দাওয়াত দিব এটাও যায় না দেওয়া দাওয়াত আবারও বলে কোথাও দাওয়াত দিতে গেলে যদি মনে হয় আমার শরীর আক্রান্ত হবে সেখানে দাওয়াত দেওয়া যায় কোথাও দাওয়াত দিতে গেলে যদি মনে হয় সে মানবে কি মানবেন আমি দু আছি সেখানে দাওয়াত দেওয়া কোথাও দাওয়াত দিতে গেলে যদি দেখা যায় যে আমি দাওয়াত দিলে আমি নিজে বলছিলাম দাওয়াতের জন্যে ফরজ এটা তখন কাল জন্য। এটা হচ্ছে ইনফিরাদি দাওয়াত ইনফিরাজি দাওয়াত মানে যখনই কোনো অপরাধ দেখতেছি তাকে ধরা অপরাধ দেখলেই ধরা এই অপরাধ দেখলেই ধরা আর কেউ তার সারাদিনের ফিকির এটাকে বানায় একজনে একটু ভুল করছেন তাকে যায় টুকে সামান্য ভুল করলে তাকে যায় ধরে ও ভাই এইভাবে করলে মানুষ বিরক্ত হয়ে যাবে তোমার তোমার উপর বিরক্ত হয়ে যাবে তোমাকে দেখলে অন্যদিকে চলে যাবে এখন আমার নতুন করে প্রতিষ্ঠাতা থেকে আসলো এইরকম আপত্তি করে ও ভাই রসুল যে তবলিগেন রহমতুল্লাহ আলে এটাকে নাম দেয় ইলিয়াসী তবলিগ ইলিয়াস রহমতুল্লাহ আলে তিনি নিজে দিকে এমন কোন জিকিরের দাওয়াতেন না যেই জিকির বুঝতে হবে ক্ষমাখা একজনকে দোষী সাব্যস্ত করার কোনো কারণ নাই আমি শুরু থেকে ধরে নিলাম আমার প্রতিপক্ষ সব এক শরীর এক শরীর আপনি যদি তাকে আপনার শরীর মনে করেন আপনার শরীরে ময়লা লাগলে আপনি আপনার ওই অঙ্গ কেটে ফেলতে পারেন না আপনি ওইটাকে দূরে ফেলে দিতে পারেন আপনি ওই ময়লা দূর সেখানে কোনো সমস্যা যদি থাকে সমস্যাগুলো কি সমস্যাগুলো হচ্ছে এক বেদাত এইভাবে জমা হওয়া এক বেদাত এইরকম নানা রকমের বেদাত কাজ সেখানে হয় এটাকে হজের সাথে তুলনা করা হয় এই জন্য এই মুখা এটা বেদাত এটা সিরিপ এখানে যাওয়া যাবে না রকম কথাবার্তা হচ্ছে স্পষ্ট কথা এই আশিরি মুনাজাত এটা না এটা এই সয়ের মুনাজাতে তারাই যায় যারা তাবলিগে যায় আমার আর আপনার মতো মানুষ আমরাই আমরা এটা আমাদের কথা আশির মোনাজাত মিডিয়ার শব্দ আশির মোনাজাত পত্রিকার শব্দ এটা তাবলিগের মুরব্বিকের শব্দ না আপনি কেন এটা পরী করেন আশিরি মোনাজাতে কারা যায় আশিরি মোনাজাতে কারা যায় আমরা যারা ওই তিন দিন সময় দিতে পারি না কেন আপত্তি করা হয় ইস্তিমা ইস্তিমা ইস্তিমা এটা বেদাত রসুল এরকম ইস্তেমা করেন নাই সম্মিলিত দোয়া এটা আরেক বেদা সবাই মিলে দোয়া করা এটা আরেক বেদা আছে আমিন বলে খুলে দেখেন সেখানে আছে যখন কেউ একসাথে হয় একজন দোয়া করে যারা দিন রাত আল্লাহকে ডাকে আপনি নিজে তাদের সাথে শরীফ হয়ে যান তাদের সাথে থাকেন ইমাম নী রহমতুল্লাহ আলী মুসলিম শরীফ হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ সহি মুসলিম শ্রমিকের সবচেয়ে ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার কিতাবছেন এই আয়াত এই আয়াত দ্বারা সম্মিলিত আমল সম্মিলিত আবাদত সম্মিলিত দোয়া এটা বৈধ এবং মুস্তাহাব এটা বোঝা যায় তিনি যখন ইস্তেমা করেন ইস্তিমা করেন কনফারেন্স করেন সেটা বিধাত হয় না তার কনফারেন্স শেষে যখন মক্কাল সিনিয়র কেন এই সমস্ত আপত্তি করা হয় ভুল যদি কিছু থাকে সেটা আমরা সুতরে নিব হজের সাথে তুলনা এটা তবলিগের কোন মুরব্বী করেছেন আমাকে নক করেছেন আমার পেজে তিনি বলেছেন যে এই যে হজের সাথে তুলনা করা হচ্ছে এটা কি জবাব দেবে আমি তাকে বলেছি মানে হজের সাথে তুলনা যদি তাবলিকের কোনো মুরব্বী করে থাকেন আপনি যদি দেখাইতে পারেন আমি কসম খেয়ে বলতেছি আপনার চেয়েও বেশি বিরোধিতা তাবলিগের আমি করবো ইনশা আল্লাহ যদি কোনো মুরব্বী এরকম বলেন যে তাবলিক এটা ছোট হজ গরিব যারা হজে যাইতে পারে না তাদের জন্য তাবলিক যদি বলেন, আমি আর কোনোদিন পাবলিকের পক্ষে কথা বলবো না বরং এটা বিধায় এটা শিরিফ এই কথা আমি নিজে প্রচার করবো তাহা কেন এই সমস্ত ফালতু কথা বলেন এই হজের সাথে তুলনা কে করেছে আমার আপনার মতো জাহেররা করেছে তারাই বলতে পারে ওই তোর তীরে যাওয়া আমার জন্য এটা তারা বলতে পারে না তার মুর্বি পরে নাই যদি পরে এই দলের সাথে আমরা নাই আমরা বলবো এটা বিধান আমরা বলবো এটা শিখ ইনশাআল্লা আল্লাহ তাহার সহি ভাই আপোষের মধ্যে কেন এই সমস্ত বিভ্রান্তিকর কথা বলে এমনি তো মুসলিকরা তারা খুব প্রস্তুত হয়ে আছে কখন আমরা একতলাভ করে আমাদের মধ্যে বিচ্ছেদ হবে তারা হামলা করে এই সুযোগে তারা থাকে এই সুযোগে তারা থাকে আর আপোষের এই সমস্ত ভুল বোঝাবুঝি এই সমস্ত বাজে কথা বলে এই সমস্ত অবলোক কথা বলে যেগুলোর সাথে তার লিগের কোনো সম্পর্ক নাই এগুলো বলে আমরা কেন নিজেদের মধ্যে আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আল্লাহ তাহলে হেফাজত করুক আরো একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আসছে ইসলামের ভিত্তি পাঁচটা ও ভাই আল্লাহ বুঝতে আপনাদেরকে বলে আমাকে ভুল বুঝবেন না আমি তাবলিগার আমি তাবলিগালা জীবনের সর্বোচ্চ সময় লাগাই যে তিন দিনে আমাকে তাবলিগালা মনে করেন না আমার শোহল মাদ্রাসা আমি মাদ্রাসায় পড়াই আমি না তাবলিকের পক্ষে কথা বলার জন্য আমাকে নিয়ম দেওয়া হয় নাই আমার নিয়োগ পাইছি আমি হক বলার জন্য সেটা যদি আপনার পক্ষে যায় তাও আমি বলবো সেটা যদি আমার দলের বিপক্ষে যা তাও আমি বলবো ঈশা আল্লাহ তাহলে না হয় আল্লাহ আমাকে জবাব করতে হবে উসুলের কথা বলতেছি তাবলিগের ছয় ওসুল এখন প্রশ্ন হয় না হাদিসে আসছে দিনের ভিত্তি পাঁচটা তাবলিগের উসুল ছয়টা হলো করছি না আরে ভাই আপনি উসুলের ভিত্তি তো বুঝেন নাই উসুল আর ভিত্তি এই জিনিসটাই আপনি বুঝেন নাই না বুঝে করতেছেন না বুঝে হামলা করতেছেন উসুল কি জিনিস ভিত্তি কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে ও ভাই কয়েকদিন আগে দেখলাম তাদের কার্যক্রম কিসের উপর হবে এরকম পাঁচটা ছয়টা তা উসুল লাগাইছে যে এগুলো হচ্ছে আমাদের উসুল আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে এই উসুল আর হাদিসে উল্লেখ করা ওই পাঁচ ভিত্তির সাথে মিল নাই এটা আশ্চর্যের কিছু না কারণ হচ্ছে ওসুল আর আমার দলের কিছু কাজ আমি কি কি কাজ করব। এটা আমি নির্ধারণ করে নেওয়া এটা দুই জিনিস আমি শরীয়ত দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আমার কিছু কাজ কিছু তৈরিকা পদ্ধতি নির্ধারণ করে নিলাম এটা এক জিনিস আরেকটা হচ্ছে শরীয়তের উসুল এটা আরেক জিনিস ভিত্তি হচ্ছে এই যে স্তম্ভ গুলা খাম্বা গুলা এখন এই খাম্বা দিয়েই বিল্ডিং হয় না বিল্ডিং বানানোর জন্য আমাকে দরজা লাগাইতে হবে ভিত্তি লাগবে ভিত্তি হচ্ছে চারটা পাঁচটা দুইটা তো দুই জিনিস আল্লাহ তারা মূর্তাকির পরিচয় দিয়েছেন সুরা বাঁকা শুরুতে আসছে মূর্তাকি সম্পর্কের ওপরে আর বলেছেন মুর্তাকি কারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالakhirati hum yakinun এখানে মুত্তাকির যে পাঁচ পরিচয় বলেছেন হাদিসুল ছাবিতীর সাথে কালিমা নামাজ রোজা যাকাত এগুলোর সাথে তার সবগুলো মিল নাই ভিত্তির উপর বাড়াই দিচ্ছেন পাঁচটা না অনেকগুলা বলছেন ও ভাই ভিত্তি এক জিনিস পরিচয় এটা আরেক জিনিস ভিত্তি আর জিনিস জরুরত আর এক জিনিস এটা জরুরত না আমি তাদের সাথে নাই যতক্ষণ পর্যন্ত বলবে না ওই ছয় ভিত্তি হচ্ছে দিনের জরুরত আমরা তোমাদের সাথে আছি দিনের জরুরতের জন্য জেহাদের ময়দানে অস্ত্র লাগবে আপনি বলবেন এটা শরীয়তের ভিত্তি না ভিত্তি এক জিনিস জরুরত আরেক জিনিস আপনি কেন বুঝেন না অনেকে এই আপত্তি করতেছেন মজুরাতের জামাত যে সাথে নারীরা চলে যাচ্ছে রাস্তায় রাস্তায় নারীরা ঘুরতেছে দাওয়াত আজিব তামাশা জেনে রাখেন ভুল বুঝবেন না জানেন না আপনি হাসেন ঢুকে না জিজ্ঞেস করছেন আপনি কি পাইছেন আপনি এই মেয়েদেরকে রাস্তায় বের করে দিয়েছেন হজরত ইলিয়াস জব দিয়েছেন যে না ভাই মেয়েদেরকে রাস্তা আমি বের করি নাই মেয়েরা রাস্তায় আগে বের হয়ে আসিল আমি শুধু তাদের দেখা যায় আমি বলি আমি যাহেজ বলি নাই তোমরা টেলিভিশন দেখতেছো আগে থেকে আমার ভতুয়া মাই টেলিভিশন ঘর থেকে নাই টেলিভিশন তো তুমি দেখো আমি তোমার নজরকে গাঁ থেকে আমি দিনের আপাদতের আলোচনার মাধ্যমে লাগাই ইলিয়াসে ভিডিও করে কেমন লাগে তো ইলিয়াস গুম্মান রহমতুল্লাহ আলোয় বলে দাঁড়ো দাঁড়ো সে ভিডিও তোমার করতেছে না আমার করতেছে বলে আপনার করতেছে তো আমারও আমি বাধা দিদ তুমি বাধা দো কেন তো তখন বললাম ইলিয়াস গুম্মান আমার বড় কাতুন বলতেছেন আমি তাকে বললাম যে এই ভিডিও করার দ্বারা সে তার মেমোরিতে জায়গা দখল না করে। মনে কিন্তু খালি থাকবে না সে হিন্দি ফিল্মের গান ঢুকাবে এই অতটুকু জায়গা অন্তত ইলিয়াস গুম্মানের ভিডিওটা অতটুকু জায়গা অন্তত হিন্দি ফিল্মের গান থেকে সরাই দিল সে এতটুকু দেখবে অন্তত সে গান দেখবে না ও ভাই ভুল বুঝবেন না ভুল বুঝবেন না যদি কারো কোনো রকমের একটা আপত্তি থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আরেমের সাথে যোগাযোগ করেন তাহলে কি নেশাবের মধ্যে দুনিয়ার কথাবার্তা নিয়ে আপত্তি সেখানে শিরিক আছে বিদাহ আছে ইলিয়াস রহমতুল্লাহ শুরুতে বলেছেন আমি জাকারি রহমতুল্লাহ আলে তিনি শুরুতে বলেছেন আমি আমার চাচাকে সন্তুষ্ট করার জন্য এই কিতাবটা লেখি তো মানুষের সমস্ত আমল হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে চাচাকে সন্তুষ্ট করার জন্য উনি কিতাব লিখছেন এই কথা শিরিক বলছেন মধুর সর্ব পছন্দ করতেন এক কাছে একটু দেরি হতো। অন্য বিবি কষ্ট লাগতো রসুল ওই জায়গায় সময় বেশি দাঁড়িয়ে পাওয়ার প্রত্যাশায় তারা আকর্ষে একটা আলোচনা করছে যে রসুল যখনই আসবে তোমরা বল বা মুখের মধ্যে একজন অমরের সন্তান একজন রাজি আল্লাহ তালা আহমা তারাই এই মূলে ছিলেন পরামর্শে তো রসুল যখন আসছেন সবাই কথা বলা শুরু করছে রসুল বুঝে গেছেন কি বলতে চায় তারা রসুল হারাম করে দিয়েছেন যে ওটা আমি বিবিদের সন্তুষ্টির জন্য একটা হালালকে আপনি হারাম বানিয়ে দিলেন আল্লাহ বলতেছেন तो रसुल देखा जाए बीबी सन्तुष्टिर क्या तो अल्लाह रसुलसुल करजल বিবিদের সন্তুষ্টির কারণে অসুবিধা এই আমল কইরা শিরিক করেন নাই অথচ আল্লাহ বলতেছেন আপনি বিবিদের সন্তুষ্টির জন্য এই কাজটা করতেছেন মানুষের সন্তুষ্টির জন্য কোনো কাজ করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করা দুইটা এক জিনিস না মানুষকে সন্তুষ্ট এক হিসাব এটা আল্লাহকে সন্তুষ্ট করা সেটা এবাদত এবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ সাথে কাউকে শরিক করে সেটা সিরিফ অন্য কোনো ক্ষেত্রে সেটা সিরিফ না আল্লাহ তালা সেই বুঝতে আমি আবারও বলি প্রত্যেকেই আমরা দিনের একটা বড় দায়িত্ব আদায় করতেছি যে হাজারে যে আছেন সমালোচনা করা আমার মুখে মানায় না তিনি এক বড় দায়িত্ব আদায় করতেছেন তালিমের লাইনে মাদ্রাসায় জন্য আন্দোলন করতেছেন তিনি দিনের এক বড় দায়িত্ব আদায় করতেছেন তার লীগে যারা মেহনত করতেছেন তারাও দিনের এক বড় দায়িত্ব আদায় করতেছেন আমাকে বুঝতে হবে আমার নাই একটাই আমার জনসভা ঢাকা। রোডে আসতে পারব না কেউ খুলনা রোডে আসতে পারবো না ঢাকায় আসতে হলে তোমাকে চট্টগ্রামের রোড দিয়ে আসতে হবে আমি বলব আপনি ভ্রান্ত আপনি ভ্রান্ত আপনি ভ্রান্ত আপনি সরি না আমাদের সকলের মানুষ একটাই সকলের মাসাই যে যে রাস্তায় আছে সবাইকে ম করা আমার দিনের ইমানের জম্মারি আল্লাহ আপসের এই সম্পর্ক যেন ফাটল না ধরে আল্লাহ আমার আমাদেরকে সহিফুল আহ্বান